بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شروع أنفسنا من سيئة عمالنا من يهدي لفلامد الله ومن يدل الفلاحات واشتد الله إله إلا الله وحده لا شرك له واشتد أن محمد عبده ورسله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আমরা কিছুদিন গ্যাপ দিলাম আমাদের আয়োজনে মূলত ঈদের কারণে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ভাবে আমরা বলতাম ঈদ মোবারক আমরা ছোটো থেকে বড় হয়েছে এটা শুনে এটা সামাজিক ভাবে বা প্রচলিত হিসাবে অত গর্ভিত কিছু না এটা বলা বা ঠিকই আছে মোটামুটি বাট সবাবের নিয়তে এটা বলা কোনো মিনিং নাই কারণ এটা আমরা শূন্য থেকে পাই না এভাবেই করতে আর ঠিক এইভাবে সাহাবিরা একে অপরকেই করতেন না তারা যেটা করতেন সেটা আমরা এখন প্রচলনের চেষ্টা করতেছি তাকবাল আল্লাহ মিন্ মিনক মানে আল্লাহ তোমার এবং তোমাদের মিন্না ওয়া মিনকোম প্রথমে আমাদের কথা বলা হচ্ছে তাকব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনক আমাদের থেকে এবং তোমাদের থেকে যেন নেক আমলগুলো কব কবুল করেন আরবি ভাষাতে অনেক সময় কিছু উজ্জ্ব থাকে এখানে নেক আমলের কথা বলা হয় নাই তবুও ইট ইজ আন্ডারস্টুড যে সৎ আমল বা নেক আমলের কথা বলা হচ্ছে সেটা যেন আল্লাহ কবুল করেন অর্থাৎ আমরা যে কোরবানি করলাম অথবা আরফা যারা হজ করলাম হজে গেলাম অথবা আরাফার দিনে রোজা রাখলাম অথবা এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখলাম বা আরও যে সমস্ত যে যেভাবে চেষ্টা করছি দান করছি সাজাগা করছি যা করছি যে সব কিছু যেন আল্লাহ কবুল করেন এটা হচ্ছে ওয়েশ এটার সাথে আরও দুটো শব্দ যুক্ত করা যায় বা করা যুক্ত অবস্থায় পাবেন আপনারা কোথাও কোথাও দেখবেন যে আরো দুটা শব্দ আছে সালেহল আমালি মানে হচ্ছে যে সৎ আমলগুলা আমলের ভিতরে সৎ যেগুলো সেগুলো যেন আল্লাহ কবুল করেন কিন্তু এটা অধিকাংশ জায়গায় দেখবেন শুধু ওইটুকুই দেখবেন যে তাকাব্বাল আল্লাহ মিন্ ওয়া মিনকুম আমাদের এবং তোমাদের থেকে আল্লাহ যেন কবুল করেন উজ্জ্বল থাকলেও এটাকে বোঝায় যে সৎকর্মগুলো সৎ আমলগুলো কবুল করেন সো এখানে এটার সূত্র ধরে আমরা আজকে একটু ডিফারেন্ট আলোচনা করব আমাদের লাইনটা থাকবে আগের আগের এখানে একটু জাস্ট পজ দিয়ে আমরা শিখতেছিলাম যে আহলুসলাম যে আমার বৈশিষ্ট্য কী সেখানে একটু পজ দিয়ে আজকে আমরা অল্প একটু শিখবো উৎসব সংক্রান্ত ব্যাপারে একটু শিখবো এই যে এই যে আমরা ঈদকে একটা উৎসব আল্লাহ সাল্লাম বলছেন যে আমাদের উৎসব দুইটা মাত্র বছরে বা বাৎসরিক উৎসব দুইটা ঈদুল ফিতর এবং ঈদুল আজ্ এর বাইরে আমাদের কোনো উৎসব নাই আর সাপ্তাহিক উৎসবের দিন হিসাবে উনি জোমাকে বলছেন সাপ্তাহিক উৎসব যদি ধরেন যে যেদিন একটু দেখলেই বোঝা যায় যে মানুষ একটু সুন্দর করে কাপড় পরে মসজিদের দিকে যাচ্ছে বা একটা এবার পরিবেশ থাকে এখানে আমি এই সুযোগটা নিচ্ছে একটা আলোচনা ছোট্ট একটা আলোচনার জন্য সেটা হচ্ছে যে আমার একটা লেখা আমি তো আপনাদের অনেকে হয়তো জানেন আমি ব্লগিং করতাম একসময় বা ব্লগে লেখালেখি করতাম আমার একটা ব্লগে একটা লেখা আছে এটা ইটা হচ্ছে ক্যাপশনটা বা হেডলাইনটা হচ্ছে এরকম যে হেডিংটা হচ্ছে এরকম যে ইসলামের এমন কি উৎসবে এরকম নামে লেখাটা আর কি চাইলে পরে আমি লিঙ্ক দিয়ে দিতে পারবো আপনাদেরকে লেখাটা কি বাট আজকে আমি জাস্ট ওই জিজ্ঞাসা আলোচনা করবো ইনশাল্লাহ আমরা অনেকেই বিধর্মীদের কাছে অথবা বিদেশিদের কাছে বা যারা ইসলাম সম্বন্ধে জানে না অথবা যারা আংশিক জানে তাদের কাছে আমরা অনেক সময় বলি যে ইসলাম অন্য সব দিন বা ধর্মের চেয়ে ডিস্টিং স্ট্যান্ডস আউট মানে সবাই থেকে আলাদা হয়ে দাঁড়ায় বা আলাদা আলাদাভাবে বিশেষ এবং আলাদা এবং আমরা অবভিয়াসলি নিজের ধর্মটাকে বা নিজের দিনকে ওয়ে অফ লাইফকে সর্বশ্রেষ্ঠ মনে করি কিন্তু কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে এটা কেন সর্বশ্রেষ্ঠ মানে ডিফারেন্সগুলা কি অন্য দিনের সাথে বা অন্য ইস্যুর সাথে তখন অনেক আমরা পাজেল হয়ে যাই আমরা এটা একটা সতর্ সৎ বা সদুত্তর যেটাকে বলি আমরা দিতে পারি না আমরা আমরা ভাবতে শুরু করি যে আচ্ছা আসলে তো ই কোথায় মানে ডিস্টিংশানটা কোথায় বা স্পেশালিটিটা কোথায় তো আমরা একটু চিন্তা করলে দেখব যে এটা আমার কোনো কথা না ব্রিট্যান্ড পিস কালেক্ট করার কথা স্কলারদের কথা বা যারা চিন্তা করেন তাদের কথা চিন্তাশীল ব্যক্তি যারা তাদের কথা প্রথম যেটা আমরা দেখব যে ইসলাম আমরা কোনটাকে ইসলাম বললাম বা ইসলাম মনে করলাম অথবা কোনটাকে প্রচলিত ইসলাম বলব চালু ইসলাম বা আমরা প্র্যাকটিস করি কি বা দুনিয়ার অধিকাংশ মানুষ বা মুসলমান যাদের যারা যারা অধিকাংশ মুসলমান তারা বা মুসলিম তারা ইসলামকে কীভাবে প্রেজেন্ট করে এটা কিন্তু কোনো দলেরই নেই ইসলামের সমস্ত দলিল নিতে হবে কোরআন এবং শুনার থেকে অথবা দুটার থেকে হয় কোরআন থেকে নয় শুনার থেকে দুটার থেকে ইসলামের দলিল হিসাবে কোরআন শুনার পরে ইজমাটা আসে ইজমা বলতে টম ডেক হ্যারি বা এটা কোনো ইলেকশানের ব্যাপার না বা কনসিয়ানসাসের ব্যাপার না এই কনসিয়ান্সাস অন্য কনসেন্সাস এটা ধরেন বাংলাদেশের ইলেকশনে নাইনটি মানুষ বললো যে এটা ইসলাম এই কনসিয়ানসাসের কোনো মানে হয় না কনসেন্সাস কাদের সাহাবিদের মূলত সাহাবিদের ইজমা যেটা এবং তারপরে যারা মুস্তায়দ আলম তাদের তাদেরকেও আমরা কোন একটা বিষয় ইজমা তাদের ইসমা গ্রহণযোগ্য বা তাদের ইসবা অকাউন্টেবল কিন্তু এইগুলো হচ্ছে ইসলামের দলিলেরই সুতরাং প্রচলিত মুসলিম বা চালু ইসলাম বা আমাদের দেশে বা আদার আফ্রিকায় অথবা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া কে কি করলো এটা ইসলামের কোনো দলিল না আমরা অনেক সময় দেখি যে আমরা যখন আমরা সবাই ধরুন বাংলাদেশের বেশিরভাগ মুসলিমরা আমরা হিন্দু ছিলাম একখানে এবং আমরা যখন ইসলামে প্রবেশ করছি তখন ওই আগের আমাদের যে ধর্ম ছিল হিন্দু ধর্ম তার নিয়ে প্রবেশ করছি তার অনেক ফিলিং অনেক কুসংস্কার অনেক সংস্কার অনেক চিন্তা অনেক ভাবনা অনেক শেরক অনেক বিদাত নিয়ে আমরা প্রবেশ করছি এবং সেগুলোকে ছাড়তে আমাদের কষ্ট হয় বা এগুলো আমরা জীবনে ধারণ করি এবং এগুলোকে ইসলাম বলেই চালাই দিই অনেক সময় সেই ইসলামের কথা আমি বলতেছি না আমি বলতেছি যে কোরআন সন্নাথ থেকে যে ইসলাম আসে আল্লাহর বিধান হিসাবে বা আল্লাহর বহির থেকে বা আল্লাহর কোরআন থেকে অথবা ওয়াহি দুই রকমের আপনাদের এই ক্লাসে আমি আগে বলছি যে কোরআন এবং হাদিস বা কোরআন এবং শূন্য দুইটাই ওয়াহি একটা হচ্ছে ওয়াহি মাতলু আর একটা ওয়াহি গের মাতলু সেইখান থেকে যে ইসলাম আসছে ওয়াহির থেকে যে ইসলাম আসছে আল্লাহ যে ইসলাম নির্ধারণ করে দিয়েছেন কোরআনে যে ইসলামের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে তোমাদের পরা আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করলাম সেই ইসলামের কথা আমরা বলতেছি আমরা কি ভাবি বা আমরা কী মনে করি সেটা উদাহরণ দেয় আমি যেমন বাংলাদেশের সিলেট অঞ্চলে একদিন কথা বলতেছিলাম একটা মজলিসে তখন ওই চল্লিশে চার দিন এগুলোর কথা আমি বলতেছিলাম যে চল্লিশে দিন এগুলো তো কোনো দলিল নেই এগুলো সন্ন্যায় নাই কোনো সাহাবি করেন নাই তবে এরা করেন নাই তবে তবে করেন নাই বা ইসলামের কোনো দলিল নাই। এগুলো জাস্ট আমরা মানে বানায় ফেলছি তখন একজন কমিমা দেশে পড়া একজন হুজুর বললেন না আমরা এগুলো জানি কিন্তু আমরা এগুলো বলি না কারণ এটা এটা আসলে আমাদের দেশে প্রচলিত হয় কিভাবে সেটা একটা উইজডম আছে তারপরে উনি বললেন যে গরিব মুসলমানরা বা ধর্মান্তরিত নতুন ধর্মান্তরন্ত মুসলমানরা অনেক সময় হিন্দুদের ওই পাপ মারা গেলে বা হিন্দুকে মারা গেলে শ্রাদ্ধ হয় সেই শ্রাদ্ধ্যে বা সাধ্যে পড়ে তারা ই খাওয়ায় কি বলে লাবড়া বলে মানে অনেক কিছুর মিক্সচারে তরকারি টাইপের বানায় এবং ভাত তরকারি এগুলো খাওয়ায় বা মানে জনসাধারণকে বা গণসাধারণকে খাওয়ায় এরকম একটা ইতিহাসে তাদের রেওয়াজ আছে তো মুসলমানরা নাকি গরিব এবং যারা নতুন ধর্মান্তরিত অথবা নমসত্র থেকে যারা মুসলিম হয়েছে সেই ধরনের মুসলমানরা আমাদের দেশের কথা বলতেছেন বা ইন্ডোপাথ সাবকন্টিন্টের কথা বলতেছেন তারা নাকি হিন্দুদের বাড়ি চলে যান খাইতে তো ওনারা চিন্তা করলেন যারা এটা ইনোভেট করছেন বা নতুন করে আবিষ্কার করছেন তারা চিন্তা করলেন যে আমরা যদি এরম একটা কিছু করি আমাদের আমাদের কেউ মারা গেলে যদি আমরা একটু খাওয়ানোর ব্যবস্থা করি তাহলে গরিব মানুষগুলো অন্তত হিন্দুদের বাড়িতে না গিয়ে আমাদের বাড়িতে আসবে এই বেজডম বা এই এই উপকার চিন্তা করে ওনারা এটা এই বিদারটাকে চালু করছেন এই কথা বললেন আমি এই যে ব্যাপারটা বললাম যে এই এই জিনিসটা ধরেন একশো বছর দুশো বছর পরে হয়তো বাংলাদেশে বা বাংলাদেশের গ্রামে পার্ট অফ ইসলামই হয়ে গেছে এই ইসলামের কথা আমি বলতেছি না আমি বলছি কোরআন এবং সোনার থেকে যে ইসলাম ডিফাইন করি আমরা সেইখানে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ সো গ্রেট ইসলাম আপনি শ্রেষ্ঠত্ব কোথায় প্রথম শ্রেষ্ঠত্ব হচ্ছে যে আর সকল দিন কোনো কোনো ফর্মে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা বা ইবাগত সকল দিন এখানে ইহুদি খ্রিস্টান আহল কিতাব যারা আহলুল কিতাব বা আহুল কিতাব যাদের আমরা বলি তারাও ইনক্লুডেড এখানে আপনি দেখবেন যে ঈসা আল্লাহ সাল্লামকে লিটারেলি মানুষ পূজা করে তার মাকে পূজা করে তাদের মূর্তি লাগায় রাখে তাদের ছবি প্রতিকৃতি থাকে অ্যান্ড সোয়ান হিন্দু ধর্মের কথা বলার মানে মিষ্টিক পুত্রলিক যারা তাদের কথা বলার দরকার নেই আমি বলতেছি সোকল্ড মনোথেস্ট্রিক রিলিজিয়ান যারা নিজেদেরকে মনোথেস্ট্রিক দাবি করেন তারা কাউকে আল্লাহর পুত্র বলেন উজায়েরকে কেউ কেউ ইসা আল্লাহ সাল্লামকে বা আরও নানা রকমের জিনিস আছে একমাত্র ইসলাম ফর্ম পিওর ফর্ম বলতে আগেই বললাম আমরা এটাকে কি বানাইছি সেটা না অরিজিনালি বা যা ছিল সেটা সেটার কথা বলতেছি যা হওয়া উচিত সেটার কথা বলতেছি এখানে কোনো অবস্থায় সৃষ্ট কোনো বস্তুর ই করা হয় না কোনো ইবাদত বা বন্দেগি বা উপাসনা বা আরাধনা করা হয়নি যদি আরো একটু করে বলি আমরা সো মাছ সোদ্যা আমরা এমনকি রাসুল সাল্লাহ সাল্লামে কেউ এই ধরনের ব্যানারেট ভেনেরেট করি না যে ধরনের করার উদাহরণ আমরা অন্য দিনগুলোতে নিজে নিষেধ করেছেন আমাদেরকে এই যে আমরা দাঁড়াই না ধরেন ফর এক্সাম্পল আমরা সম্মানিত কাউকে দেখছি সবাই উঠে দাঁড়াই না বা উঠে দাঁড়ানোর রেওয়াজটা মুসলমানদের হাইলি ডিসকারেজ এবং নিষিদ্ধ জিনিস কেন রাসুল সাল্লাহ সাল্লাম এটা এই প্রসঙ্গেই বলছেন যে তোমরা অন্যান্য ধর্মের মানে ইহুদি খ্রিশ্চানরা যেভাবে তাদের ঈদেরকে নব মানে তাদের নবীদেরকে বা তাদের লিডারদেরকে বা তাদের মানে বেশি সম্মান দেখাইতে গিয়ে আয়টা স্তরে নিয়ে গেছে তোমরা সেরকম করবো না উনি নিজে নিষেধ করছেন তাকে দেখে দাঁড়ানোর দরকার নেই আমি জিসটা বললাম এক্সাক্ট হার বললাম না এখন সেটা তো দলিল থেকে পড়ে শোনাইতে হবে যাই হোক আপনারা যদি চান আমি শোনাব কখনও তো এই হচ্ছে কথা যে কোনো ফর্মে আমরা অন্য কিছুর ই করি না এবং এখানে আমরা যখন প্রসঙ্গটা আসলো আমরা এই প্রসঙ্গে দুটা কথা বলবো আরো। যে মোস্টলি দেখবেন শীতগুলা অন্যান্য সোর্স ছাড়লেও একদম পিওর আপনি যদি আপনি কোনো মূর্তি পূজা করেন না আপনি কোনো প্রতিকৃতি রাখেন না ঘরে বা আপনি কোনো মূর্তি যেগুলোকে বলি আমরা সে ধরনের কিছু নাই মোটামুটিভাবে আপনি পত্র লিখ না বা এই ধরনের হইলেও তারপরেও দেখবেন যে আমরা আরও আরও একটা ওয়েতে মুশ্রিক হয়ে যাই বা সেত করে ফেলে সেটা হচ্ছে আর একটা বেতন সেটা হচ্ছে যে একটা না ঠিক আমি দুইটা বলবো একটা হচ্ছে ডাইফিকেশন অফ হিউম্যান বিংস মানুষজনকে শ্রদ্ধা করতে করতে করতে আমরা তাদেরকে ইলার পর্যায়ে নিয়ে যাই তাদের প্রতিকৃতিতে ফুল দেয় তাদের মূর্তিতে মালা পরাই তাদের কবর কবরে গিয়ে আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা করতে করতে গল্প বলতে বলতে অনেক অনেক মাহাত্ম দেখাইতে দেখাইতে আমরা সেই পর্যায়ে নিয়ে যাই এটাকে আমি কি বললাম ডাইফিকেশন অফ হিউম্যান বিংস মানে মানুষকে আমরা ডেয়েটি বানায় ফেললাম ইলা বানাই ফেললাম উপাসনার বস্তু বানায় ফেললাম ইবাদতের বস্তু বানায় ফেললাম এইভাবে আমরা অনেকের শিল্পের যুক্ত হই সেটা অনেক সময় কবিকে সাহিত্যিককে অথবা সিনেমা অ্যাক্টরকে এ যাদের উপর ডিপেন্ড করে কে কাকে বানাচ্ছে আর কি আপনি ইন্ডিয়া গেলে দেখবেন দক্ষিণবঙ্গ দক্ষিণ ভারতে বিশেষ করে দেখবেন বিশাল দেড়শো দুশো তিনশো ফিট মূর্তি প্রায় ভগবানের পর্যায়ে নিয়ে গেছে তারা সিনেমা অ্যাক্টরদের খুব সম্মানিত একটা পর্যায়ে নিয়ে গেছে এরকম আসে ওই নিয়ে হয় বা নিয়ে মানুষ কোথাও ক্রিকেট প্লেয়ারকে কোথাও লিডারকে পলিটিক্যাল লিডারকে কোথাও ধর্মীয় গুরুকে মানুষ এই পর্যায়ে নিয়ে আমাদের দেশে পীর ফকিরকে এই পর্যায়ে নিয়ে আপনি দেখতে চাইলে দেখতে পাবেন যে বাংলাদেশে মানুষ লিটারেলি একজন মানুষের পায়ে করতেছে একদম লিটারেলি যেভাবে আমরা নামাজে চেষ্টা করি সেভাবে করতেছে এটা বললাম একটা এইভাবে শিখ হয় আরেকভাবে আমরা শিখ করি যেটা হচ্ছে যে হিউম্যানাইজেশন অফ ডেয়েটি মানে বেশি ভালোবাসতে বাঁচতে বেশি বেশি কাছের ভাবতে ভাবতে আল্লাহকে আমরা বা ডেয়েটি বা ঈশ্বর যা যা হওয়া ছিল ঈশ্বর যাকে বলা উচিত ছিল তাকে আমরা আস্তে আস্তে মানুষের পর্যায়ে নামে নিয়ে আসি আপনি এটা আপনি দেখবেন যে মানুষ অনেক যারা হুল হুল বা ইসে করে যারা আপনার অথবা যারা আউল বাউল যেমন ধরেন বাংলাদেশে আউল বাউল বলতে আমি বোঝাচ্ছি যে যারা মরমীর সাধক বা গান গায় তারা দেখবেন যে অনেক ক্ষেত্রে যেমন ধরেন সোনা বন্ধে আমার পাগল বানাইল বলতে চাচ্ছে যে সোনা বন্ধু হচ্ছে আল্লাহ সে তারে পাগল বানেছে এই সমস্ত জিনিসগুলোর কোনো ভিত্তি নাই এবং এই সমস্ত জিনিসগুলো আপনি কি করতেছেন হিউম্যানাইজেশন অব ডায়েটি তাকে আপনি মানুষের পর্যায়ে নিয়ে আসতেছেন যিনি সব কিছু আলাদা বা সবকিছু ঊর্ধ্বে থাকা উচিত যাই হোক আমি এই কথাগুলো প্রসঙ্গত বলে ফেললাম এটা আজকের আলোচ্য বিষয় প্রাথমিকভাবে ছিল না সেকেন্ডারি লেভেলও না তো এইভাবে আপনি বলবেন যে ইসলাম হচ্ছে একমাত্র দিন যা কেবলমাত্র আল্লাহর ইবাদত করে বা আল্লাহর উপাসনা করে সৃষ্ট কোনো বস্তুর উপাসনা করে না বা ইবাদত করে না আর বাকি সকল দিনই কোনো না কোনো ফর্মে সৃষ্ট বস্তুর উপাসনা করে বা ইবাদত করে সেটা নদীর হোক গরুর হোক ইসা হোক বা আপনাকে ইম্পারেটিভ না মানে বলতে পারেন দুই নম্বরটা যে আর সকল দিন সময়ের সাথে অ্যাডাপ্ট করে নিজেকে সময়ের সাথে কারেকশান করে নেয় বা সময়ের সাথে খাপ খাওয়ায় নেয় ফর এক্সাম্পল আজ থেকে দুশো বছর আগে আপনি দেখ দেখবেন যে আমরা যেভাবে আমরাও আমরা বলতে সব মুসলিমরা আবারও বলতেছি যে কোরআনসুন্নার দিয়ে ইসলাম সেই ইসলাম মতো যারা চলতে চান তারা সুদকে যেভাবে হারাম জ্ঞান করেন অস্পৃশ্য জ্ঞান করেন সুদকে আজ থেকে দুশো বছর আগে কিন্তু খ্রিশ্চানরা সেরকম মনে করতেন এখন আর মনে করেন সেই জন্য দেখবেন যে শেক্সপিয়ারের ওই যে মার্চেন্ট অফ ভ্যানিসে যে লোকটা সুদ খায় সে কিন্তু আসলে ইহুদি সায়লোক তার নাম সুৎখর যে কারণ শেক্সপিয়ার একজন খ্রিস্চানকে সুৎখর হিসাবে চিত্রিত করতে পারেন নাই বা করার সাহস করেন নাই বলতে পারেন আপনারা একজন ইহুদিকে সুৎখর হিসাবে চিত্রিত করছেন এবং তার তাকে ভিলেন বানাইছেন বা ইত্যাদিছেন কিন্তু আজকে দেখবেন যে আপনার সমস্ত খ্রিশ্চিয়ান ওয়ার্ল্ড বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খ্রিস্চানিটি যে দেশগুলার জাতীয় ধর্ম বা যে যে দেশগুলার প্রমিনেন্ট সেই দেশগুলোতে সব একদম র্যাম্প্যান্ড সুত খাচ্ছে সুত ছাড়া কল্পনাই করতে পারে না তারা কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো ট্রানজেকশান সো তারা সেই তাদের ইঞ্জিল বা তাদের ধর্মের সেই বিধান তারা সরে আসছে তারা অ্যাডাপ্ট করে নিয়েছে তারা খাপ খাওয়ায় নিয়েছে বর্তমান পৃথিবীর ওয়ার্ল্ড ভিউ যেটা বা চিন্তাভাবনা যেটা সেটি সাথে খাপ খাওয়ায় নিয়েছে এটা যেমন তারা করছে আরও আরও দেখবেন যেমন উদাহরণ হচ্ছে এই পর্দার ব্যাপারটা ধরেন এখন থেকে জাস্ট একশো বছর আগে কারো অ্যাঙ্কেল দেখা গেলে কোনো অপেরা বা কোনো নাটকে এমনকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ধরেন গত শতাব্দীর শুরুতে বা ঊনবিংশ শতাব্দীর শেষে কোনো মেয়ের যদি পায়ের গোড়ালি দেখা গেছে নগ্ন গোড়ালি সেটাকে মানুষ মনে করছে যে এটা অক্সিন বা এটা খুবই গর্হিত একটা ব্যাপার বা প্রায় নগ্ন সেই মেয়ে এরকম একটা ভাব মানুষের ভিতর ছিল আজকে আজকে পুরা নগ্ন একটা মেয়ের ছবি দেখেও তারা কিছু ফিল করে না বা কিছু মনে করে না কোনো দোষের কিছু আছে বা মনে করে না করে নিছে তারা মানে খাপ খাওয়ায় নিছে দুনিয়ার সাথে দুনিয়াতে যা চলে তার সাথে একই কথা হোমোসেকচুয়ালিটির ব্যাপারে দেখবেন যে আপনার চার্চগুলাতে এখন হোমোসেকচুয়ালিটি অ্যাকসেপ্টেড বা সেমসেক্স দিয়েও তারা মোটামুটি মেনে নেওয়ার পথে এখন প্রায় সবাই সবাই না হলো আস্তে আস্তে বাড়তেছে সংখ্যা তো কিন্তু ইসলামে ধরেন সাড়ে সাতশো কোটি মানুষের ভিতর বলা হয়ে থাকে বলা হয়ে থাকে যে দেড়শো কোটি থেকে পনেরো কোটি মুসলিম আসে এর ভিতর ধরেন দেড়শো কোটি যদি আমরা ধরি ফর আর্গুমেন্ট সেক এখানে যদি একশো ঊনপঞ্চাশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ মুসলিমও মনে করেন যে একজন মেয়ের পর্দা করার দরকার নাই আর ধরেন এক বা একজন মুসলিম যদি বলেন যে পর্দা আল্লাহ বিধান এবং এটা অবশ্যই করতে হবে ওই একজনেই ঠিক বাকিরা কখনো ইসলাম কখনো বাকিদেরকে ঠিক বলে অ্যান্ডোর্স করবে না মিনিং আমি যেটা বলতে চাচ্ছি যে সকল ধর্ম অবলম্বী যারা বা ধর্মের অনুসারীরা অথবা ধর্ম সেলস গ্র্যাজুয়ালি অ্যাডাপ্ট করে চেঞ্জ হয় বদলে যায় বদলে গিয়ে যুগের সাথে খাপ খাওয়ায় ইসলাম কখনো যুগের সাথে খাপ খোয়াবে না যুগকে ইসলামের কার সাথে খাপ খোয়াইতে হবে এটা ইসলামের ডিমান্ড যে কোনো যুগকে স্পেসকে টাইমকে যে স্পেস টাইমে আপনি আছেন আপনি সেই স্পেস এবং টাইমকে চেষ্টা করবেন ইসলামের সাথে খাপ খোয়াইতে যদি সেটা না পান সেখান থেকে হিজরত করবেন বা শেষ ইসলামকে খাপ খাওয়ানোর কিছু নাই ইসলামকে চেঞ্জ করার কিছু নেই পরিবর্তন পরিবর্তন যোগ বিয়োগ গুণভাত করার কিছু নেই থিংস আর অল ডিসাইডেড মানে মেজর ইস্যুগুলো সব ডিসাইডেড আর মাইনর যদি নতুন কিছু আসে সেটাতে আপনি কি করবেন সেই ব্যাপারে দিক নির্দেশনা সব ইসলামে আসে দেখে আল্লাহ বলছেন আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এই কথাটা মিনিংই এটা যে সকল সমস্যা সমাধান ইসলামে অতি অবশ্যই আছে কারণ এটা আল্লাহ বলছেন এবং এটা ঐশী বাণী বা এটা ওয়াহিভিত্তিক কথা সুতরাং অবশ্যই আছে আপনাকে আমাকে সেটা খুঁজতে হবে রাধার দেন ইসলামকে চেঞ্জ করে আপনি যুবযু যুগোপযোগী করার চেষ্টা করবেন সেটা কখনও করবেন না বা সেটা করা যাবে না আপনার আমরা আমি আমি একটা যে আমাদের একটা আছে যে আইসিডি বিজি সিস্টার্সের নিচে লেখা আছে যে বহু মানুষ তারা একটা জামাকে যেভাবে করে একটা ওভারসাইজ জামা আনলে প্যান্টটা আনছে প্যান্টের কেটে সেলাই করে ফেলে এইভাবে ইসলামকে কেটেছেটে যেটুক তাদের গায়ে ফিট করে কোট অ্যান সেইভাবে করে কেটে ছেঁটে নিতে চায় বহু মানুষ কিন্তু এটা হবার নয় বরং আপনাকে ইসলাম উপযোগী হইতে হবে ইসলামকে কেটে ছেটে আপনার উপযোগী করা যাবে না আপনাকে কেটে কেটেছেটে অথবা পরিবর্তন পরিবর্তন করে ইসলামের উপযুক্ত করতে হবে আপনাকে এটা হচ্ছে আর একটা আর বড়ই এই জন্য আবদুল্লাহ ইবী মাসাদের একটা আশার পড়ছি আমরা কয়েকদিন আগে যে শুদ্ধ আকিদার উপর শুদ্ধ দিনের উপর যদি একজন মানুষ থাকে এখানে নাম্বার ম্যাটার করে একজন মানুষ থাকবে সেই জামাত বাকিরা যদি তাকে ছেড়ে চলে যায় তাতে তার কোনো ক্ষতি নাই। সেই জামাত তাকেই আমরা আল জামাত বলবো বা তাকেই বলবো সেই একটা দল যারা জান্নাতে যাবে বাহাত্তর ফেরকার ভিতর একটা ফেরকা যারা জান্নাতি বা সেই তাইফা মানসুরা অথবা সেই ফেরকাতুন নাজিয়া বলতে যা বোঝাইছি আমরা সেই একজনই তাই যদি সবাই তাকে ছেড়েও চলে যায় যেভাবে ইব্রাহিম আল্লাহ সালামকে আল্লাহ কোরআনে একজনকে একটা উম্মা বলছেন সেইভাবে আমরা মনে রাখবো ওইটা তাহলে দুইটা বললাম আমি ইসলামের ডিস্টিং ক্যারেক্টারিস্টিক বা একদম ভিন্ন বা একদম সবার থেকে আলাদা হয়ে দেখার মতো দুটা বৈশিষ্ট্য বললাম আর তিন নম্বর বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকে কথা বলা শুরু হয়েছে আমার সেটা হচ্ছে যে ইসলামের স্বাতন্ত্র এমনকি উৎসবে আমি বলছি একটা লেখার নাম তো সেখানে আমি যেটা বলতে চাইছি বা ই করছি আমি তো আল্লাহর রহমতে যেহেতু আমি জাহাজে চাকরি করছি মাল্টি ন্যাশনাল সাথে চাকরি করছি অনেকের অনেক ফেস্টিভ্যাল দেখছি শুনছি বা সেগুলোর গল্প শুনছি যেমন ধরো বৌদ্ধরা বার্মিস বদ্ধই হোক আর চিটাঙ্গের হিল ট্রেকসির মধ্যেই হোক তারা এই ওয়াটার ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল আছে এমনি তারা যথেষ্ট কি বলবো অ্যাসেটিক্স যাদের কী বলে জিহুজ মানে অন্তত থিওটিক্যাল লেভেলে তারা অপচয় করবে না জীব হত্যা করবে না মানে সংযম ইত্যাদির কথা বলে কিন্তু ওয়াটার ফেস্টিভ্যাল এমন একটা যে যেদিন সব লাইসেন্স ওপেন আর কি এটার মেইন ইভেন্টই হচ্ছে যে ইয়াং ছেলেরা এবং ইয়াং মেয়েরা একে অপরের গায়ে পানি করবে পানিতে শরীর ভিজলে কি হয় এটা আপনারা জানেন বিশেষ করে বাংলাদেশের মানুষ যেহেতু হিন্দি ছবি দেখে সেগুলো তো একটা পানি ভেজা শরীর ছাড়া কোনো ছবি হয় না এই সিন না থাকলে যাই তো এই যে কি বলবো ল্যাক্স ল্যাক্সিটি যদি আমি বলি অথবা লুচ্চামে যদি বলি অথবা পারমিসিভি পারমিসিভিটি বলি যদি বা পারমিসিভনেস যদি বলি যে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে যে এই দিনে এটা করতে পারে কোনো সমস্যা নেই তো এইভাবে দেখে যে আমরা ক্রিসমাসে আমরা আপনি জানেন যে কত মানুষ ব্যবিচারে লিপ্ত হয় কত মানুষ মদ খায় অ্যাক্সিডেন্ট করে এগুলো খবরে আসে আমরা সবাই জানি এগুলা হিন্দুদের দেখবেন দোলযাত্রা বলেন অথবা আপনার দীপাবলি বলেন এগুলো হচ্ছে সব পারমিসিভিটির মেলা আর কি বা পারমিসিভনেসের মেলা মানে যে কোনো কিছু এনিথিং গোজ যে যা পারে করতেছে বা যে যা পারে মানে যদি আমি এটাকে লুচ্ছামি বলি অথবা আ ই বলি কি বলে চরিত্রহীনতা বলি বা অবিচার ব্যবিচারের ক্ষেত্র প্রস্তুত করা বলি ভুল হবে না এইভাবে আপনার সমস্ত দিনগুলোকে একটা একটা করে ই করে দেখেন যে সেগুলোতে আপনি এরকম ব্যবস্থা বা এরকমই পাবেন একসেপ্ট ইসলাম ইসলামের আগে বললাম যে রাসুল আসলাম বলছেন যে দুইটা মাত্র উৎসব এই দুইটা মাত্র উৎসবে আমরা কিন্তু উৎসব যেই সেন্সে ওইগুলোতে যদি আপনি উৎসব মনে করে থাকেন বা জেনে থাকেন যে উৎসবের চেহারা হচ্ছে ওইগুলা যেগুলো কথা বললাম অন্যান্য ধর্মে বা দিনে যেগুলো আছে তাহলে কিন্তু আপনি আমাদের উৎসব বলতেই পারবেন না আমাদের উৎসবের সেন্সটাই আবে না আমাদের উৎসবের প্রথম কী হচ্ছে যে আমরা আমাদের দুটা উৎসবই দুটা বড় ধরনের দিনের স্তম্ভের সাথে সংযুক্ত আমাদের দিনের ইসলামের পাঁচটা স্তম্ভ তার ভিতরে একটা হচ্ছে সিয়াম একটা হচ্ছে হজ ইদুল ফিতর হচ্ছে সিয়ামের সাথে টাইডাম শ্যাম শেষে আপনি ঈদুল ফিতরি করেন আসলে আপনি কি করেন তখন আপনি সারা মাস যে রোজা রাখতে পারলেন আল্লাহ যে আপনাকে দিলেন আল্লাহ যে আপনাকে সুস্থ রাখলেন আপনি সব রোজা রাখছেন বা ঠিকমতো রাখছেন অসুস্থ পড়েন নাই বা ছুটিয়ে যায় না কোনো কারণে ইত্যাদি আপনি সুক্রিয়া জানান আপনি একটা স্যাটিসফ্যাকশান হাসে আপনার ভিতর আপনি আল্লাহর কাছে সুক্রিয়া জানান অ্যান্ড দেন আপনি করেন আপনি অন্য নর্মাল ডেতে আপনি পাঁচ ওক্তের সালাদ ছিল আপনার এই দিন আরও একটা এক্সট্রাওয়াক্ত সালাদের মতো হল ঈদের সালাদ যেটা ওয়াজিব অথবা সুনত মাক্কাদার দু রকমের মত আছে যাই স্ট্রং একটা ইবাদত বা স্ট্রং একটা জিনিস এবং এটা একটা সোশ্যাল জিনিস যে সবাই সবার সাথে সবে দেখা হলো খুশি মানে সবাইকে মাফ করে দিলেন যে দুর্বল সাহায্য করলেন বাড়ি থেকে নিয়ে খাওয়াইলেন বা তাদের যাই করলেন করলেন প্লাস আপনি ফিতরা দিলেন জাকাতুল ফিতের যেটাকে আমরা বলি দিলেন আপনি আসলে অন্য দিনের চেয়েও আরও কাম আরও ট্র্যাঙ্কুইল আরও শান্ত আরও বিজ্ঞ আরও কম্পেশনেট বা দয়ালু সব দিক দিয়ে আপনার কিন্তু আপনার চরিত্রটা আর একটু সুপিরিয়ারটা হাইটে যাবে দেন দেন আদার ডেজ মানে অন্যদিনে আমি বলতেছিলাম যে আপনি খারাপ কিছু করবেন তা না কিন্তু এই দিনে আরও বেশি করেন ভালো জিনিস তাহলে কি দাঁড়াইলো যে ওদের ওদের উৎসব মানে লুচ্চামে আমাদের উৎসব কিন্তু আমাদের উৎসব আরও বেশি যদিও আমরা এখন হিন্দুদের অনুকরণে খ্রিশ্চানদের অনুকরণে অপচয় করে থাকি ইচ্ছামতো কাপড় তোপড় দেড় লাখ টাকার লেহেঙ্গা পরে রাস্তায় বাইর হয়েছি শো অফ সাথে সম্পর্ক নেই আল্লাহ আমাদেরকে নতুন কাপড় পরতে বলেন না শো অফ করতে বলেন নাই অপচয় করতে বলেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন আমরা সুন্দরভাবে সে নামাজে যাব সুন্দর সে যে বলতে কি পরিষ্কার কাপড় পরে যাব আমার পুরাণ হতে পারে বাট আমার একটা পরিষ্কার হবে যদি পরিষ্কার কারো না থাকে বা কারো যদি ভালো কাপড় একটাও না থাকে উনি কিনতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু নতুন কাপড় কেনার মচ্ছব না আর কি ঈটা ঈদটা এটা আমরা হিন্দুদের থেকে এসছি পার্টলি পার্টলি খ্রিশ্চানদের থেকে নেছি আমি এটা নিয়ে একটা লেখাও আছে আমাদের আমাদের গ্রুপে অনেকদিন আগে আমি একটা ষাটের দশকের একটা দুর্গাপূজার সময় তার চেহারা দিয়ে বলছি যে এক্স্যাক্টলি সেই জিনিস আমাদের এখানে ঈদের আগে দেখা যায় ঢাকা শহরে সেগুলা অন্যদের কাছে ধার করা আমাদের আমাদের না আমাদের যেটা সেটা অত্যন্ত কাম কোয়াইট ট্র্যাঙ্কুইল এবং কি বলবো শান্ত প্রশান্ত পবিত্র এবং ভাবগম্ভীর অথবা খুশিটাও আমাদের ফুলফিলমেন্টের খুশি এটা মানে ওই ডুগুগি বাজানো খুশি না আচ্ছা গেল সেকেন্ডটা কি ঈদুল আজহা এটাও আপনি দেখেন আপনি যদি প্র্যাকটিসিং হন বা আপনি যদি কেয়ার করেন বা আপনি যদি মনে করেন যে আপনি রিয়েলি মানে প্র্যাকটিসিং বলে আপনি কী করবেন আপনি নয়টা রোজা রাখবেন ওই সময় বেশি ডান্স করবেন আপনি আরফ আর রোজাটা রাখবেন সবাই সাথে হজ করলে তো হজে গেলেনি এই হজের সাথে টাই রাখছে গেন ঈদুল আজহা এবং অন্য সময়ের আপনি আরও বেশি পায়াস বেশি ইবাদত করতেছেন আল্লাহর বেশি সুক্রিয়া করতেছেন আল্লাহর আরও বেশি সফট আরও বেশি হিউমিডিটি আপনার ভিতর আসতেছে আপনি কোরবানি করতেছেন এটা স্যাক্রিফাইস এবং হিউমিনিটির ব্যাপার বা আল্লাহর কাছে নিজেকে সপে দেওয়ার ব্যাপার ইত্যাদি ইত্যাদি আসে তো আপনি দেখবেন যে আমরা যদি আমরা সত্যি মুসলিম হই আমাদের উৎসবের দিনগুলোতে আমরা অন্য সময় আরও সুন্দর আরও পায়াস, আরও দিনদার আরও ভদ্র আরও সুন্দর মানে আরও আরও আরও ব্যবিচার বিমুখ আমি যেটা বলছি কিন্তু আমাদের দেশে দেখেন ঈদ উপলক্ষে টেলিভিশনে বা যেহেতু আমরা হিন্দুদের থেকে বা খ্রিশ্চানদের থেকে বা কাফেরদের থেকে সব কিছু অনুকরণ করতেছি আমাদের এখানে ঈদের জন্য আলাদা নাটক আলাদা সিনেমা বানানো হয় কি লজ্জার কথা মানে এটা একদম কন্ট্রারি টু ইসলামিক টিচিং অ্যান এই ডায়ার তো এইটাই আমি আপনাদেরকে বলতে চাইছিলাম আজকে যে একটা চান্স সুযোগ যেহেতু আছে যে আমাদের উৎসব উৎসবের পরের একটা এই লেসেন আমাদের এটা তো আমি বলতে চাইছিলাম যে আমাদের উৎসবগুলোও কিন্তু ওদের মতো হবে না আমরা একটা খেয়াল রাখবো ইনশাল্লাহ এবং এটার এক্সটেনশনে একটা বলি যে সাপ্তাহিক উৎসব যেটা বলছেন জুমা জুমা কিন্তু আমাদের জন্য হলিডে না ইন সেন্স ছুটির দিন নাকি সুরা জুমাতে আল্লাহ বলছেন বা এমনিতেও জুমার নামাজের পরে আপনি দুনিয়াতে জমিনে বের হয়ে যাবেন আপনার উপার্জনের জন্য কেউ আপনাকে নিষেধ করবেন না আমাদের সাবাত না জুমাটা কিহুদের জন্য সাবাত ছিল ওই দিন দুনিয়া বি কোনো হান্টিং বা অন্যরকম মাছ ধরা বা এই ধরনের নিষেধ ছিল আমাদের জন্য কিন্তু এরকম ব্যাপার না আমাদের জন্য কিন্তু জুমার দিনটা ছুটির দিন না জুমার সময়টুকু ছুটির সময় বলতে পারে আল্লাহ বলছেন সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমরা যেন তাড়াতাড়ি আল্লাহর স্মরণ করি এবং সালাতের দিকে যাই সেটা সেটা ঠিক আছে কিন্তু জুমার নামাজ শেষ হয়ে গেল সাথে সাথে আল্লাহ বলতেছেন যে জমিনে তখন রিজেক্ট সন্ধান করতে যাইতে বলতেছেন আল্লাহ সুতরাং ওই ছুটির দিন না তো আমরা একটা ডিফারেন্ট টাইপের কথা বললাম আগামী দিনের আয়োজন আমাদের ইনশাআল্লাহ আবার আমরা ফিরে যাবো আহলুসুল্লাউলাম আমার বৈশিষ্ট্যতে এটা জানা খুব দরকারি ব্যাপার আজকের জন্য আমরা শেষ করে দিব সুবহায়নাকাল্লা সুবাহিহামদিকা আশাদাহ বিাইক আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকে সমস্ত প্রশংসা আল্লাহর এবং ভুল বা খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শিক্ষা সন্তানের তরফ থেকে যা শুনলাম জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা করবো এবং এর ভিতরে যদি ভালো কিছু থেকে থাকে সেটাকে জীবনে ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু